ঠিক কিনা এরকম কথা শুনেন কিনা কোথেকে এই বক্তব্য কারা তাদেরকে এই বক্তব্য শিক্ষা দিয়েছে হাদিস আর সুন মধ্যে আপনি হানাফি মেজাবের যদি সমস্ত উসুরের কিতাব পড়েন সবগুলো কিতাবকে একসাথ করে যদি দেখেন স্পষ্ট বলতে পারবেন হাদিস আর সুন্নার মধ্যে আনাফি ফেসে মধ্যে কোন পার্থক্য করা হয়নি কোথাও সুতরাং যে সমস্ত বন্ধুগণ যারা সুনীকার করবে সূন্যত মিথ্যা প্রতিপন্ন করবে তাদের মধ্যে আপনার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন এরপরে নবীলাম বলতেছেন আর তারা ওই লোকদের কথা অস্বীকার করবে বের হয়েছে কিনা এরকম লোক আপনার শুনছেন কিনা হ্যাঁ এই ধরনের লোক বের হয়েছে যাদের বক্তব্য রয়েছে আপনি ইউটিউবে দেখেন বলতে চাই যাওয়ার পরে আর আপনি কি মনে করেন কাছে না শুনে এই কথাগুলো বলেছেন প্রশ্নই আসে না যেহেতু এগুলো এবার আন্দাজের উপর করার বিষয় নয় ফলে যখন জানিনা আমরা মনে হচ্ছে যেন সে ইনকার করতেছে অস্বীকার করতেছে এমন একটা অবস্থা মুখোমুখি হলো তখন এই বক্তব্য কাছে নিয়ে আসা হলো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 আমি তো মনে করিনি নিজে আমি তো মনে করিনি এত দ্রুত আমরা নবী সাল্লাসলামের সুন্নার অনুসরণের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কি প্রকৃতি তাড়িত হয়ে যাচ্ছি কিনা নবী সাল ইসলাম সুনার ব্যাপারে আমরা কি এমন পর্যায়ে চলে যাচ্ছি কিনা সুন্নাথকে অস্বীকার করে করার মতো আমরা তো ওই